তাদেরকে এছাড়া অন্য হুকুম দেয়া হয়নি যে তারা যেন দিনকে আল্লাহর জন্য খালিশ করে একমুখী হয়ে আল্লাহ দাসত্ত করে এবং নামাজ কায়ম করে ও জাকাত আদায় করে এটাই সঠিক মজবুত মিন আিরাফিল যারা আখেরাতের ফসল চায় আমি তাদের জন্য আখেরাতের ফসল বৃদ্ধি করে দে আর যারা দুনিয়ার ফসল চায় তাদেরকে দুনিয়া থেকেই কিছু দিয়ে থাকি কিন্তু আখেরাতে তাদের কোনো অংশ নেই কিছু মানুষ এমনও রয়েছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেদের জীবন বিলিয়ে দেয় এমন বান্দাদের উপর আল্লাহ বড়ই মেহরবান কিন্তু তিনি দেখেন তোমাদের অন্তর এবং আমন প্রসিদ্ধ হদিস উমর রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লিয়াম বলেন নিয়তের উপর প্রত্যেক ব্যক্তি আমলের মাধ্যমে সে ফলই লাভ করবে যা সে নিয়ত করে যার হিজরতের মতো পূর্ণময় কাজের দ্বারা উদ্দেশ্য হবে দুনিয়া দুনিয়া লাভ করা ও ইলা ইন্দ্রহাতি নিয়াঙ্কি হোহা অথবা কোনো নারীকে বিয়ে করা বা ইলা উহু ইলা মাহাজ তার হিজরত হবে সেই বস্তুর দিকেই যে জন্য সে হিজরত করে এই ক্ষেত্রেই তার হিজরত গণ্য হবে আল্লাহর নিকট সেটার পুরস্কার সে করবে না এখানে নিয়ত হালেস করার উপর আল্লাহর জন্য নিয়তকে একনিষ্ঠ বানানোর উপর কয়েকটা কয়েকটি আয়াত হাদিস করা হয়েছে সর্বশেষ হাদিসে এই কথা স্পষ্টভাবে রাসুল সাল ইসলাম বলে দিয়েছেন যেমন নিয়ত এমন ফল নিয়তের বিভিন্ন স্তর হয়ে থাকে যারা বুদ্ধিমান তারা অল্প কাজের দ্বারাই উন্নত নিয়তের মাধ্যমে বড় পুরস্কারের অধিকারী হয়ে যায় আর একটা উদাহরণ সহজ উদাহরণ হল কেউ যদি অজু করে মাসজিদে প্রবেশ করে মাসজিদে প্রবেশ করার পর মাসজিদের আদব হল যে সেখানে প্রথম গিয়েই কিছু নামাজ পড়বে এই নামাজকে বলা হয় তাহিয়াতুল মাসজিদ আর কেউ অজু সমাপ্ত করল যে কোনো সময় কেউ অজু করল অজুর সাথে সাথে নামাজ পড়া যে যেকোনো নামাজ পড়া এটাও একটা মুস্তাহাব এটাকে বলা হয় তাহিয়াতুল অগু রসুসালাম যখন মেয়ের গিয়েছিলেন তখন বিলালের মধ্যে আগে আগে হাঁটতে রাসু সাল্লা বিল আল্লাহ আল্লাহ তালন কে জিজ্ঞেস করলেন যে তুমি এমন কি কাজ করো যার কারণে জান্নাতে তোমাকে আগে আগে চলতে দেখলাম সুনত নামাজ পড়ে ওই ফরজ সুন্নতের তো নিহত করবে সাথে সাথে যদি সে তাহিয়াতুল মাসজিদের নিহত করে আবার সাথে সাথে যদি সে তাহাতুল ওদুর করে তাহলে সবগুলো নামাজি একই সাথে তার কি হতে থাকবে কাজ একই নিয়ত হিসি করার কারণে তার কাজ কি হয়ে যাচ্ছে যাচ্ছে। পুরস্কার তার বেড়ে যাচ্ছে এখন যদি সে তওবার নিহত করে এটা সালাতুল তওবাও হবে যদি হাজতের নিয়ত করে এটা কি হবে সালাতুল হাজত হবে ইস্তিহার নিয়ত করলে সালাতুল ইস্তিফারাও হবে দুরাকাত নামাজ দিয়ে সে সালাতুল ইস্তিহারা পড়তে পারবে সালাতুল হাজত পড়তে পারবে সালাতুল তোবা পড়তে পারবে সালাতুল মসজিদ করতে পারবে তাহিয়াত শুধু কিসের দ্বারা এই আমলের এই ফলাফল আমলের এই পরিমাণ বেড়ে যাওয়া শুধু নিয়তের মাধ্যমেই সংগঠিত রাসুসাল্লিহাল্লাম প্রতিবেশীর ব্যাপারে খুব তাকিদ দিয়েছেন যে ইমানদার হবে না ইমানদার হবে না ইমানদার হবে না সাহবান জিজ্ঞেস করেছেন ঠিক কে আয় কি বলেছেন যে যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় প্রতিবেশীকে সেবা দেওয়া এটা একটা নেয়া কামল শরীয়তে কাম্য আদি সে রাসুসাম বলেছেন যে কেউ যদি তার প্রতিবেশীকে সাদাখা দেয় তাহলে এক সাদাকা. হবে একটা সাদাকা মানে এই যদি কি হয় আত্মীয় হয় কয়টা সাদাকা হবে দুইটা হবে সে আত্মীয় তার হক আদায় করলো প্রতিবেশীরও হক আদায় করলো এইভাবে যতগুলো সূত্র বাড়বে তার নিয়ত বাড়বে তত কাজটা তত গুণে বৃদ্ধি পেয়ে মসজিদে যদি কেউ নামাজের নিয়তে বসে থাকে মাসজিদ তাহলে শুধু নামাজের অপেক্ষায় নামাজের নিয়তে বসে থাকলেই তার কি লেখা হতে থাকে এখন এক ব্যক্তি নামাজ এর অপেক্ষায় মসজিদে গিয়ে অবস্থান করতেছে আবার নামাজ পড়তেছে তাহলে তার নামাজ কি হবে ডবল হয়ে যাবে না প্রতীক্ষার যে কারণে যে নামাজ লেখা হতো সেটা কি তার থেকে বাদ যাবে আবার সরাসরি নামাজ আদায়ও করতেছে তাহলে তার ন্যায় কামল কি হয়ে গেল আসলে দুনিয়ার জীবন আল্লাহ তালা আমাদেরকে অল্প সময় দিয়েছেন অল্প সময়কে সর্বোচ্চ কাজে কিভাবে ব্যবহার করা যায় এই চিন্তাটা আমাদের প্রত্যেকের থাকা উচিত কিন্তু দুঃখজনক বিষয় তো হলো যে আমরা অনর্থক কাজেই আমাদের সময়গুলোকে নষ্ট করে নি আরও বেশি মারাত্মক এবং জঘন্য হলো যে গুনাহের কাজে আমাদের সময়গুলোকে আমরা নষ্ট করি আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন তো গোনাহ থেকে তো নিজেকে বাঁচাতে হবেই তারপরও ন্যাকামলের ক্ষেত্রেও দেখতে হবে যে কোন ন্যাকামলের তা এখন সবচেয়ে বেশি কোন কি করে ফেলে কেউ নিহত করে ফেলে তাহলে তার সময় ব্যয় হচ্ছে অল্প কাজ করতে শেষ একটাই এর দ্বারা অনেকগুলো কাজের সবসময় কি করে যাবে বর্তমানে দেখেন আমাদের উপর কি হয়ে আছে পুরা পৃথিবীতে মুসলিমদের পুরা পৃথিবীতে আল্লা তালার যেই আল্লাহতালার জমিতে যেই যে অঞ্চলে ইসলামের বিধান প্রতিষ্ঠিত ছিল সেখান থেকে ইসলামের বিধানকে উৎখাত করে দেওয়া হয়েছে এই জায়গাগুলোর মধ্যে ইসলামের বিধান প্রতিষ্ঠিত করা এটা কি পর্দে আইন পৃথিবীর যে অঞ্চলের মধ্যে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয়নি অঞ্চল ইসলাম প্রতিষ্ঠিত করে সেই থাকলে তো জন্য কি থাকে অবকাশ আর যেখানে একবার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে পুনর্বার ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত যেহাদ থেকে বিমুখ হওয়ার কারো কোন অবকাশ নেই फर्दे आईन पर्या मु जेहर पथे जाम साथ जेहद फरज कर নিয়তের মধ্যে এফতে সাহাবের মধ্যে নিয়ে আসে তাহলে সে তত ভাবেই সবাবলাভ করতে থাকে এহতে সাহাবের একটা মর্যাদা আছে হাদিসের মধ্যে রসলাম লে কদারের ফজিলত বর্ণনা করতে গিয়ে তারপরে রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে ইমান সাহাবা এ শব্দ ব্যবহার করেছে ইমান মানে এই আমল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ এই বিশ্বাস ও এবং এই আমলের জন্য সে কিসের আশাবাদী থাকা আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশাবাদী থাকা কাজ করব আমি কেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই জন্য আর আমি কাজ করব কেন যে আল্লাহ তালা জন্য আমাকে কি দিবেন পুরস্কার দিবেন এটা হল এই পুরস্কারের প্রতি যদি কারো দৃষ্টি যায় তখন কাজ যত দীর্ঘই হোক তার কাছে এটা কি মনে হবে না বিরক্তিকর মনে হবে এ পুরস্কারের দিকে যদি দৃষ্টি যায় কাজ যত কঠিনই হোক তার কাছে এটা উৎসাহ মনে হবে কাজ যত দুনিয়ার দৃষ্টিতে যত ঘৃণীত হোক তার কাছে এটা গৌরবের বিষয় হবে আসলে জিহাদের ক্ষেত্রে বর্তমানে মানসিকতাটা আমাদের হাকিদ এ যেটা যে আল্লাহর পক্ষ থেকে ফরক এবং এর জন্য আল্লাহর পক্ষ থেকে অপরিসীম পুরস্কার রয়েছে আর ইসলামের পরিপূর্ণ বিজয় এই পথেই কি হবে সাধিত হবে এই বিশ্বাস যখন দৃঢ়ভাবে কার অন্তরের মধ্যে বসে যাবে কোনো কিছুতেই তাকে এই পথ থেকে কি করতে পারবে না বিচ্ছিত করতে পারবে না ইয়া বরফি সাবিহি পাতা এই ইমানদাররা যখন তোমরা আল্লাহর পথে অভিযানে বের হও তাহলে তোমরা কি করো পাতা বাইয়ানু বিষয়টার ব্যাপারে সুনিশ্চিত হয়ে যাও যেহাদের আর ব্যাপারে সুনিশ্চিত হওয়া এর বিধানের ব্যাপারে সুনিশ্চিত হওয়া এর বিধানটা পরিপূর্ণভাবে জানা এটা কি একটা অপরিহার্য আমল এই বিষয়টা যদি আসলে সঠিকভাবে কে হয় বাসিরাতের সাথে কে জানে তাহলে এই পথ থেকে কোনো কিছুই তাকে বিচ্যুত করতে পারবে না ফিরাতে পারবে না মুসলমানদের একজন মুসলমানকে স্বাভাবিক সহায়তা করলে হাদি কি আসছে মিনিন মিন কুরবাতামিন কুরাবিদুনিয়া দুনিয়ার ছোট কষ্ট দূর করে দিল আর সেখানের বড় কষ্ট আল্লাহ তালা কি করবেন দূর করে দিল একটা স্বাভাবিক দুনিয়াবি জরুরত পূরণ করলে যদি এই পরিমাণ কি পাওয়া যায় সব পাওয়া তাহলে একজন মুসলিম আক্রান্ত তাকে সহায়তা করার মর্যাদাটা কোন পর্যায়ের এবং যেই সহায়তাটা আল্লাহ তালা কি করে দিয়েছেন ফরজ এই বিশ্বাস নিয়ে যদি কেউ পথে আসে এই পথ থেকে কোনো কিছু তাকে কি করতে পারবে না পারবে না কারণ কঠিন পথ যত কঠিন হবে যত বেশি কষ্টের হবে যত বেশি দীর্ঘ হবে তার পুরস্কার তত কি হবে কারণ এর পুরস্কারের আল্লাহ করেছেন এই জন্য এই পথে টিকে থাকতে হইলো আল্লাহর জন্য দিনির জন্য করলে আল্লাহর জন্য করলে আল্লাহর নিকট পুরস্কারের সময় কি পার হয়ে গিয়েছে এই ব্যক্তি পথ থেকে কখনো কি হবে না আর যদি ক্ষমতার জন্য করে মন্ত্রিত্বের জন্য করে গণিমতের জন্য করে দুনিয়াবি বিজয়ের জন্য করে তাহলে বিভিন্ন অবস্থা তাকে কি করে ফেলবে রাস্তা থেকে শুধু তখন দেখবে যে আসন্ন বিজয়ের সম্ভাবনা নেই লৌকা না আরাউকা যদি আসন্ন সম্পদ প্রাপ্তির ব্যবস্থা থাকত এবং সফর সংক্ষিপ্ত হতো मुनाफिकरा तुम चलत यह क्या उद्देश्य है आल्ला सन्तुष्ट आल्ला हुकुम पालन कर आल्लाके पुरस्कार ने মুসলমানদের সহায়তা করা ইসলামের যতগুলো বিধান যতটুকু পরিমাণে আছে এখন চালু আছে এটার সুরক্ষা দেয়া এর প্রতিষ্ঠা করা যত পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তালা ডিমকে সুপ্রতিষ্ঠিত করে দেওয়া আর একসময় এই পথের চূড়ান্ত মানজিল এটা হবে যে পুরা পৃথিবীতে একদিন দিন কি হবে প্রতিষ্ঠিত হবে এখন এই নিয়ত নিয়ে যদি কেউ কাজের সাথে জড়িত থাকে তাহলে সেই সবগুলো সারা পৃথিবীতে দিন প্রতিষ্ঠার কারণে সারা পৃথিবীর যতটুকু দিন আছে ততটুকু রক্ষার জন্য সারা পৃথিবীর মুসলমানদের মুক্তির জন্য সেই কাজগুলো করেছে তাদের বিপদ থেকে উদ্ধারের জন্য কাজগুলি করেছে এই নিয়তের কারণে সে এই সবগুলো সব কি করবে একটা মানুষ কাজ বেশি করতে পারে না কিন্তু নিয়ত বড় করে করতে পারে তা না না পারে তোমার সম্পদ এবং তোমার আকৃতি আরেকটু বিস্তৃতি করি তোমার সামর্থ্য তোমার কর্ম এটা কি করবেন না দেখবেন না কিন্তু কি দেখবেন কলকুম আলিকুম তোমার দিল দেখবেন এবং তোমার আমল দেখবেন অর্থাৎ যতটুকু সাধ্য ছিল ততটুকুর ক্ষেত্রে আমাদের ক্ষমতায় কিন্তু কতটুকু করার তোমার নিয়ত ছিল কতটুকু করেছ এটা কি করবেন দেখবেন তাহলে আমি নিয়ত বড় করে করা কোনো সমস্যা আছে যে আমি তারপর পরিপূর্ণ দিনের যতটুকু অংশ বর্তমানে আছে সেগুলিকে সুরক্ষিত রাখার জন্য আমি কি করব একাই কালের পথে এ এনিয়ত যদি কারো থাকে সে অনুযায়ী একাই সবগুলি সব কি করতে থাকবেই তারপরে যে পরিমান সঙ্গী সাথী জুটবে সেই পরিমাণ কি হবে সংযুক্তভাবে সম্মিলিতভাবে কাজানদাম দিবে তখন উপযুক্ত সাথী পাওয়া গেলে তাদের থেকে কি থাকবে না আবার বিচ্ছিন্ন থাকবে না সাবে কাহ বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে এসে তারা কি হয়ে পড়েছে এক জমাত হয়ে পড়েছে না এইভাবে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে কাজ শুরু করে দিবে শুরু করে দেওয়ার পরে এরপরে যখন নিজেদের মধ্যে কি দেখা যাবে মানে সংযোগ হয়ে যাবে সংযোগ হয়ে যাওয়ার পরে কেউ নিজের নেতৃত্বের জন্য নিজের বরত্বের জন্য নিজের পদের জন্য কি করবে না অনৈক সৃষ্টি করবে না সে সংঘবদ্ধ হওয়া থেকে দূরে থাকবে এইভাবে জামাত হয়ে যাবে আর পরিপূর্ণ ফল আসবে কিসের মাধ্যমে জামাতের কাজের মাধ্যমে তো জামাতটা এইভাবেই হবে যে বিচ্ছিন্নজন একত্রিত হবে নিজেদের দুনিয়াবি কোনো স্বার্থের কারণে কি করবে করবেন বিচ্ছিন্ন আল্লাহ তাহলে আমরা নিয়তের মধ্যে আমরা যদি সংযোগ নিয়তটাকে পরিপূর্ণ করতে পারি ইনশাল্লাহ সারা দুনিয়ার সব আমলের পুরস্কার আমি কি করবো যেতে থাকবো বাকি যতটুকু সাধ্য আছে আমার নিয়ত করতে পারে না দেখা যাবে যে এই নিহতের কারণে ওই নামাজি ব্যক্তির নামাজের সব তার আমল নামের মধ্যে উঠে বসে তো সেলাই করেছে কি কাপড় এই জন্য নিয়তকে যদি আমরা এইভাবে হাজির রাখতে পারি তাহলে আমরা কাজ অল্প করেও বিশাল সবের অধিকারী হয়ে যেতে পারি